সংক্ষেপে আমরা কিছু কথা রাখি অজুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আর্জ করার এরাদা রাখি ওমাতিল্লাবিল্লাহ আমরা সকলেই কম জানি যে অজু বা পবিত্রতা उदे सला नामी पवित्रता चाबी ठीक थे तला खुलबे चाबीक ना ठीक ना क्षेत्र तला खुलबे ना चाबी दिए घर प्रवेश करते मन कर जानात हल घर ग ढुकते हमें सलाद खुले अर्थात सलाद पड़े ढुकते पवित्रता ची तला हल सलाह और सलाह पढ़े ढुकते चाची जाननातेष uh, हो गे अर्थात जगह से जगह जाननाते जे सलाद ठीक होते सलाद ठीक होते हम তার চাবি ঠিক থাকতে হবে তালা ঠিক থাকতে হলে তালা খুলতে হলে চাবি ঠিক থাকতে হবে সেটা হলো কি সলাদ তহাদ বা পবিত্রতা তো পবিত্রতার সবচাইতে কমন পবিত্রতা হল অজু এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না সেগুলি নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করবী সাল্লামা সলাত হবে না কি ছাড়া তোহারাত অতএব এই অজু এটা পূর্ণাঙ্গ হলে সলা সলা পূর্ণাঙ্গ হলে জানাতে যাওয়া সহজ অহিংসা আল্লাহ অতএব একটা একটু সাথে সম্পর্ক যুক্ত বিধায় সবকিছুর আগে আগে আমাকে লক্ষ্য করা দরকার আমার অজু বা তাহারাত ঠিকঠাক হচ্ছে কিনা ভাইরা হলো কোন রকম অজু আর একটা হলো পূর্ণাঙ্গ অজু একটা হলো কোন রকম অজু আর হলো কি পূর্ণাঙ্গ অজু পূর্ণাঙ্গ অজু যেটা এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ইসবাগল ওজু পূর্ণাঙ্গভাবে উজু করা এটাকে বলা হয়েছে ইসবাগুল ওদুকে পরিপূর্ণভাবে করা আর যেন ভাবে কোনো কোন রকম ভাবে উজু সেরে ফেলা আমরা সাধারণত সারা দিন যে উজুটা করি সারা জীবন যে উজুটা করে আসছি সেটা হল যেন তেনজু বেশিরভাগ লোকের ই রহেমার অব্বি হাতে গোনা কিছু লোক আমরা আছি যারা ইসবাগুল ওজুর যে নির্দেশ সেটা পালন করতে সক্ষম হয়েছে অর্থাৎ ওযুটা পূর্ণাঙ্গ করতে পেরেছি প্রিয় ভাই বন্ধুগণ ইসবাগুল ওজু এই নির্দেশ নবী সাল্লাম বিভিন্ন জায়গায় দিয়েছেন বিভিন্ন জায়গায় বহু হাদিসে আসছে তোমরা আসবিগুল আসবিগুল তোমরা ওদুকে পরিপূর্ণ করো ওজুকে পূর্ণাঙ্গভাবে করো সঠিকভাবে করো যথাযথভাবে করো তার মানে নবী সাল্লা সাল্লাম জানতেন যে ওজুতে যথার্থতার খেলাফ প্রচুর পরিমাণে হয়ে থাকে আর সেজন্যই তিনি সাবধান করেছেন আসবিগুল ওয়uzu অর্থাৎ ওযুকে তোমরা পূর্ণাঙ্গভাবে করো সুন্দরভাবে করো যথাযথভাবে করো কথা কি বুঝতে পারছিস যেহেতু ওজুর বিষয়ে আমাদের গাফলতি আছে বা গাফলতি থাকার কথা সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বলেছেন ওযু করো এটা না বলেছেন আসবিগুল ওয়uzu অর্থাৎ আকমিলুল ওয়uzu ওযুকে পরিপূর্ণভাবে করো সুন্দরভাবে করো যথাযথভাবে করো ওজুর যে ফজিলত মুসলিম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে উজু করবে ভালোভাবে উজু করবে এবং শেষে কালিমাতুর শাহাদা যেটা আছে আর্শাদাহ আর্শাদ এই কালিমায় শাহাদা পাঠ করবে অজুর শেষে এই ব্যক্তির জন্য আল্লাহ সুহাম তালা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দেবেন তাহলে আমরা বলতে পারি জান্নাতের আট দুয়ারের সমস্ত দুয়ারের একটা হল ও কি করা সুন্দরভাবে করা এবং এর শেষে শেষে কালিমাতুর শাহাদা পাঠ করে আসাদ আল্লাহ আল্লাহান আব্দু বাসুল আপনি পাঠ করলেন জাম্নাতের সমস্ত দুয়ার এর রিমোট যেন টিপ দিলেন এ তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আট দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যে কোনো দরজা দিয়ে আপনি প্রিয় দেখাল তাহলে হাদিস থেকেও বুঝা গেল যে কোনো দরজা দিয়ে ঢুকতে হলে ওজুটা হইতে হবে পরিপূর্ণ রূপে পরিপূর্ণরূপে অথেব আমার পরিপূর্ণ হচ্ছে কিনা এই বিষয়টা একটু যাচাই করা তোমাদের কারোর সলাপ সলাপ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না সলা ততক্ষণ পর্যন্ত সুন্দর হবে না পূর্ণাঙ্গ হবে না সলাতে পূর্ণতা আসবে না যতক্ষণ না তোমরা जु के ठीक आल्लाते निर्देश करजू करतेजू ना तुम्हारा सलाात पूर्णता पार्जन उजुटी होतेजू सलाद उजु करते उजु कर ले सलाताजुआ होते आल्ला निर्देश करथाथ उपाय सठीक প্রিয় ভাইরা এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে ক্ষেত্রে অনেকেরই সেটা হলো না করা কি পাঠ করতে হয় বিসমিল্লা আপনি যখন হাত ধুয়ে শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর ওজু শুরু করবেন বহুলো কাছে আমরা অজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি বলতে বলতে অজু শুরু করে দিচ্ছি বিসমিল্লা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য মনস্কতার কারণে যাই অথচ এই বিসমিল্লা বিসমিল্লা পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরস অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না যদিও সংখ্যাগরিষ্ঠ হল আমাদের মত এটা না पूर्णांगता आसलो अजुटार्सलो पूर्णांगता आसलो अजुटार रिष्ट पुष्ट हलो एजुत इंशाला सलाद पूर्णांग है सलाद आपके जाना इनशाला একটা প্রাথমিক ভুল হল বিসমিল্লা ভালো করে না পাঠ করা ওই ব্যক্তিরা যে ব্যক্তির শুরুতে আল্লাহর নাম নেয় বিসমিল্লা বলেনি এখন উজু হবে না বলা হয়েছে এই হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ ওলামা ইকরাম এবং ফোকা ইকরাম বলেন এখানে হবে না বলতে অজুর ওই প্রাণ হল না অজু পূর্ণাঙ্গ হল না ওযুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না কোন রকম হয়ে গেল দায়িত্ব হয়ে গেল কিন্তু এটা যেভাবে আল্লাহ চাচ্ছেন নবী সৌদিন যেভাবে নির্দেশ আসছে সেভাবে হল না যদি আমি বিসমিল্লা পাঠ না করি তাহলে বোঝা গেল অজু করার সময় আপনি কার সাথে কথা বলছেন খোস গল্প করছেন মোবাইল আলাপ করছেন অন্য কোনো ব্যস্ততায় আছেন অন্য কোনো ধ্যানে আছেন ওই অবস্থায় হাত ধুয়া উজু শুরু করে দিলেন বিসমিল্লা পাঠ করলেন না এটা হলো একটা ত্রুটি এতটির আমাদের হয় কিনা আমাদের মধ্যে অনেকে তো আছেন নিয়মিতই করেন না অনেকে আছেন করেন কিন্তু ওই যে অন্য মানুষকে হয়ে গেলে হাত দিয়ে শুরু করে দিয়েছেন আর ডিস বলেন নাই তাহলে আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না যত বেশি গুরুত্বপূর্ণ পাঠ করা কারণ এটার জন্য একটা কমন নির্দেশ আছে বলেছেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে কাজটা অর্ধেক থাকে অর্ধেকা থাকে অপূর্ণাঙ্গ থাকে পূর্ণাঙ্গ আসে না যে কোনো ভালো কাজ তিনি বলেছেন তাহলে আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ ঠিক না বে ঠিক টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ জাহেজ নাই তাহলে আমাদের অজু যদি টয়লেটে আপনার বাথরুম ভিতরে যে কি করি অজু করি তাহলে আমি বিসমুল্লা বলতে পারবো না কারণ আল্লাহ নাম নেওয়া বাথরুমে নিষেধ টয়লেটে নিষেধ আবার বিস্মিল্লাব নাকি আপনার বিসমিল্লা ছেড়ে দেব তাতে তো অজু আবার পূর্ণাঙ্গ হবে না দুইটাই সমস্যা না উত্তম এবং সবচেয়ে ভালো হলো উজুটা বাহিরে করার চেষ্টা করবেন বেশিরভাগ জায়গাতে সব জায়গাতে কম বাথরুম টয়লেটের ভেতরে যদি বেসিন থাকে তো বাইরেও টেপ বা বেসিনের ব্যবস্থা থাকে থাকে না থাকে না বিশেষ করে বাসা বাড়িতে অথবা অফিস আদালতে দেখা যায় যে ওই টয়লেটে অনেক সময় আমরা কি করে ফেলি করে ফেলি না এটা একটা ভুল আমাদের অজু আমরা করব বাহিরে কেন কারণ টয়লেটে ওজু করতে গেলে আল্লাহর নাম নিতে হচ্ছে আর আল্লাহর নাম নেওয়া অনিষেদ সেখানে আমি সেখানে আল্লাহর নাম নিতেও পারছি না নাও নিতে পারছি না যদি নেই তাহলে আল্লাহর নাম নিয়ে গুণা করছি টয়লেটে আর যদি না নেই তাহলে আমার অজুটা অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে ঠিক না বে ঠিক এই জন্য উত্তম হলো করবো কোথায় এসে যে কোনো কখনো সেটা ভিন্ন কথা আর বাসা যদি এরকম কোনো বাসা বাড়িতে বাইরে কোন সিস্টেম নাই আপনার নিজের বাসা না আপনি ঠিক করতে পারতেছেন না তো কমপক্ষে বেশিন এবং আপনার টয়লেটের কম মাঝখানে কি দিব একটা পর্দা वाल इंशाला कहते भाई अल्लाह तहरा सक्य कर तफिक दान कर लक्ष्य कर इंशालाफिक द्वितीय भाई एक निरानबे जन बोल तरह बीस हजार दस जन मानसा सन्देह आ করতে এটি এত গুরুত্বপূর্ণ বলেন আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো তাদের জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম ফর্স করে দিতাম কি প্রত্যেক অজুর সময় মেসওয়াক করা প্রত্যেক অজুর সময় মেসওয়াক করা এটা বাধ্যতা করে দিতাম যদি তাদের কষ্টের কারণ কারণ বাধ্যতামূলক করে দিলে তখন এটা তাদের জন্য প্রতি প্রতিওয়াটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেলে এটা ছাড়া উজু হতো না তখন তারা বিপদে পড়ে যেত বেশি কষ্ট হয়ে যেত উজুতে যদি এখন মনে করেন দশটা পনেরোটা বিশটা ফরজ নবী সাল্লাম ঠিক করে দিতেন তাহলে বিশটা পনেরোটা বিশটা পঁচিশটা ফরজ আদায় করে উজু করা একটু কষ্ট হয়ে যেত না পাঁচ বা দৈনিক একটু আমাদের জন্য झमेला कत बल्लाजुर मेसवॉक कर गुरुत्व कत बस बोझा जाए किए चाहसे अजूर समय मेसवे निर्देश बाध्यताूलक करते शुद्ध करें नाई क्या আমাদের কষ্টের দিকে লক্ষ্য করি এই হাদিস থেকে নবী সদে আমরা যেন অজস্যাক করি এটা বোঝা যায় কি যায় না ভাই আমরা বিশেষ করে দেখি স্পেশালি সৌদি আরবে আমরা যারা আছি দেখি যে সৌদিদের প্রত্যেকের পকেটে কি থাকে মেসওয়াক থাকে এবং তারা সারাক্ষণ মেসোয়াক করে এটা যেমন আমার দাঁতের মায়ের জন্য উপকারী নেচারাল আপনার রস মেসোয়াকের রস কর যেটা আসে বিশেষ করে তিতাটিতে জাতি হলে আরো বেশি ভালো হয় दाँतर उपकार तेमनी भावे दात के परिस्कार रखे दबदबा रखे दुर्गन्ध दूर दुनिया भी आदेश मेस वाकू जी उजुते तला खुलबे सुन्दर भाव जानात करतेजूर मत समय मेसोवे भाई कारकेट मेसोक आ আছে সাথে কারোর আপনারা এসার সময় আসছেন যে অজু করেন কি বলেন মেসোয়াক আছে একজন পাওয়া গেল আর ভাই অজুর সময় অজুর সময় মেসোয়াক এটি আমরা ছেড়ে দিয়েছি এ আমলটা আমাদের মধ্যে নাই বললেই চলে কি বলেন এ আমলটাকে পুনর্জীবন দেওয়া যায় কি না যায় না অন্য কারোর জন্য না আমার নিজের জন্য আমি মেসোয়াক করব তার উপকারিতা আমি নিজে পাবো দুনিয়াতে পাবো মানি ভালো থাকবে মুখ দুর্গন্ধ দূর হবে মুখ পরিচ্ছন্ন হবে আখেরাতে পাবো নবী সালামের সুন্না পালনের মাধ্যমে একদম উঠে গেছে মেসোয়াক অজুর সময় করতে আমাদের দেশি ভাইদেরকে দেখায় যায় না একেবারে বললে চলে ভাইরা আপনারা কি জানেন নবী সালামের জীবনের শেষ আমল কি ছিল नबी करीम सलिलम जीवन शेष अमल परल नाई दुनिया लास्टारोले माथाय रेखे शुएर ठीक आग मुहूर्ते शरिश्चार शक्ति मेसव चीबान मत नाक चीबाया नरम करबे शक्ति अल्लाह रसुल्ला আয়সাদালি দিলেন আয়সা মেসোয়াক আমাকে একটু চাবাই দাও তিনি চাবা নরম করে দিলেন এরপর মেসোয়াক করলেন বাস এই মেসওয়াকের পরে তার মৃত্যু এবং এই মেসোয়াক এর আর কোনো আমল করার সুযোগ ছিল না ভাই কত গুরুত্বপূর্ণ আমল বুঝা উচিত ওজন সময় মেসোয়াক উঠে গেছে আমরা কি করব ইনশাল্লা সবসময় মেসোয়াক ওকে রাখবো তো ইনশাআল্লাহ ওজন সময় মেসওয়াক কখন করবেন এটা নিয়ে ওলা আমাদের দুটি মত পাওয়া যায় বেশিরভাগ ওলামাদের মত এবং বিশুদ্ধ মত হলো কুলি করার সময় আমরা মেসওয়াক করব কুলি করার সময় আপনি বিসমিল্লা বলে হাত ধুলেন এরপরে কুলি করলেন মেসওয়াক করতে হবে এভাবে সোজা সুজি উপরে নিচে না পাশাপাশি ঠিক আছে মেসোয়াক দিয়ে এভাবে আপনি খুব বেশি সময় করা দরকার না একটা গোসা দেন উপরে মাড়িতে আর একটা গশা দেন নিচের দাঁতে দিয়ে এবার একবার কুলি করে ফেলান ঠিক আছে আবার মেসোয়াক দিয়ে একটা গোসা দেন আবার একটা গশা দেন আবার কুলি করে ফেলেন এভাবে তিনবার মেসওয়াক করেন তিনবার কুলি করেন শূন্য তাদের হয়ে গেল কথাকে বুঝাতে পারছি আল্লাহ খুদগুলো আছে আমি সেগুলো ধরা চেষ্টা করছি একটা বড় খুদ যে খুঁদ থেকে আমরা বেশিরভাগ লোকই মুক্ত নই সেটি হল মেসোয়াক বিহীন ওজু লক্ষ্য করবো তিনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল তফিক দান করেন একান্ত না থাকলে আঙ্গুল দি করলেন কিন্তু আপনি নিয়মিত আঙ্গুল দি করলেন সেটা না মেসওয়কেই করা উচিত ভাই নম্বর তিন নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে দেখেন প্রত্যেকটা কাজে আমি না করি না হাদিসে কুলির বিষয়ে নির্দেশ সেটাকে বলা হয়েছে মধমাবা মদমাবা আরবি শব্দ এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা এই কুলি বা কুলকুচা এটা হল মুখের ভিতরে আপনি হাতের কোষে করে পার নিয়ে মুখে নাড়বেন এরপরে ফেলবেন আবার হাতে নিবেন কিছু সময় নাড়বেন এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক এরপরে ফেলবেন এটা হলো কুলি বা কুলকুছা আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ যখন ব্যস্ত থাকি যখন হুলস্থুল থাকে কোনো সময় কোনো কাজের তারা থাকে তখন অনেক সময় আমরা কি করি হয় কি না না মুখে নিলাম আর ডালাম মুখে নিলাম আর ডালামে বা অন্য কোনো কারণ আছে অথবা দেরিতে আসছি তো তখন মুখের ভিতর নেওয়া আর ফেলাও নেওয়া আর ফেলাও এতে কুলি হবে না হাদিসে যে কুলির নির্দেশ আসছে সেই কুলি হবে না এটা মুখে পানি দিলেন আর বাইরে এটাতে কুলি আপনাকে মুখে পানি দিবেন মুখের ভেতটা কি করার জন্য পরিষ্কার করার জন্য আপনি যদি মুখে পানি নেন বাইর করেন তাহলে কি মুখ পরি বা পরিচ্ছন্ন হবে আল্লাহ তারা আমাদেরকে আমল তফিক দান করেন ভাই তাহলে কুলির ত্রুটিটা বুঝতে পারছেন তো তাড়াহুড়া করে আনসময় মুখে পানি নিয়ে ফেলে দিই আমরা এটা করা যাবে না নাম্বার চার নাকে পানি দেওয়া দেখেন একটা একটা করে দেখেন প্রত্যেকটাতে ত্রুটি আছে আল্লাহ नाके पानी नाके पानी व्यक्र मध्य एक्सट्रा भाव टाना आकर्षण कर अर्थ जार मरमे भाख शब्द मूल अर्थ हल पानी टाना ना के पानी टाना धान खे पानी दे लाल शाखी छिटानो बीटी लाल शूलर शे पानी छिटानो है धान खात बसिभाग इीधान इत्यादि यह समस्त धान खेते पानी देवे देवा और छिटानो बेषक मे की नहीं একটা হলো দেওয়া একটা হলো ছিটানো টানা টানা আর বি ক্লাসের ওজুতে নাকে পানি দিবেন থার্ড ক্লাসের অজুতে নাকে পানি ছিটাবেন আমি কি বুঝতে পারছি তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের রুজু সারা জীবন থার্ড ক্লাসের রুজু করি আপনি থার্ড ক্লাসের অজু করে আপনি জানাতে চাইবেন হালকা কি করবেন টান দিবেন হালকা টান দিবেন হালকা টান কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে নাকের তালে তো উঠবে আপনার কষ্টের কারণ হবে শরীয় আপনাকে কষ্ট দিতে চায় না শরীর আপনাকে কষ্ট দিতে চায় না আল্লাহ চান না আমরা কোন কষ্টে নিপতিত নাকের ভেতরের যে ময়লাগুলা ধারে কাছে যে ময়লাগুলা আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায় আল্লাহ দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে হ্যাঁ নাকে পানি দেওয়ার নির্দেশ এখন আপনি যদি নাকে পানি কোষ নিয়ে ধরে একটু হালকা টান দেন তাহলে ভিতরে কিছুটা পানি যাবে কি যাবে না এটা আপনাকে করতে হবে নাম্বার দুই এটা যদি আপনি কষ্ট কষ্ট হয় টান দিলে আপনি আস্তে টান দিলেও ফুটে উঠে যায় তো দরকার নেই তাহলে আপনি কি করেন নাকে পানি দেন নাকে পানি কিভাবে দিবেন নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন চুপায় রাখেন এক সেকেন্ড চুবায় রাখেন কিছু পানি যাবে কি না আমি কি বুঝাতে পারছি আমরা অনেকে বিশেষ করে আমি দেখছি উজু করার সময় নাকে পানি ছিটান কিভাবে পানি ছিটান যে কোশুগের পানি লক্ষ্য করছেন আপনারা এবার নিয়ে এরকম আপনি সারা জীবন করলেন অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সুন্নাটি আদায় হলো না সারা জীবন আজীবন আপনার অজুটি হয়ে গেল সুন্না ছাড়া আমি কি বুঝতে পারছি অতি প্রিয় ভাই বন্ধুগণ এই বিষয়টা খুব লক্ষ্য রাখতে হবে যে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আমাদের ত্রুটি হয় পানিটা ভেতরে যায় না অনেক সময় আমরা ছিটা দেই বা অনেক সময় দিলেও কোন রকম দিয়েই ছেড়ে দিই দিয়ে ছেড়ে দিলে তো হবে না আপনার ভেতরে সম্ভবটা আমি একটা দেখুন উজুটা পূর্ণাঙ্গ হচ্ছে না কত ভাবে দেখেন প্রিয় ভাইরা এটা একটা ভুল আহ বিষয় এ বিষয়ে নবী সাল্লা একটা আলাদা নির্দেশ আছে দেখেন যাতে আমরা নাকে পানি দেওয়াটা ভালোভাবে করি উনি হয়তো জানতেন বা দেখছেন যে মানুষ নাকে পানি দেওয়াতে গাফলতি করে ত্রুটি করে কাজ করে তিনি বলেছেন তোমরা উজুকে পরিপূর্ণ ভাবে করো নাকে পানি দেওয়ার সময় খুব ভালোভাবে নাকে পানি দিবা তোমরা যদি তুমি রোজাদার হো रोजादार्ले तुधम भ ना ए समय नाके पानी दे क्षेला भर मान किी सीट रकम दी প্রাণ দিবেন না পারলে অন্তত যতটুকু সম্ভব নাক চুবাইয়া আপনি ভেতরে পানিটা কিছু দূর হলেও নেওয়ার চেষ্টা করবেন লক্ষ্য রাখবেন তো ইনশাল আল্লাহ আমাদেরকে সকলকে আমল তো দান করেন প্রিয় ভাইয়ারা তাহলে নবী সাদামের নির্দেশ আছে আলাদা যে তোমরা নাকে পানি দেওয়ার ব্যাপারে কি করবে ভালোভাবে নাকে পানি দিবে আল্লাহ আমাদেরকে আমল উত্তফিক দান করেন আরেকটি ভুল ভাই নাকে পানি দেওয়া একটা আমল নাক ঝাড়া আরেকটা আমল নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ আমি কি বুঝতে পারছি কুলি করা একটা আমল একটা আমল হাতের কবজি পর্যন্ত দুই হাতের বলা করা আমল কুলি আরেকটা শুননা কুলির পরে নাকে পানি দেওয়া বা নাক দেওয়া পানি টানা আরেকটা আমল এরপরে নাক ঝাড়া আরেকটা আমল আমি কি বুঝতে পারছি নাক ঝাড়া এটাকে বলা হয় হাদিসের ভাষা ভুল হয় এটা অনেকে জানেনই না করেনি না এটা আবার অনেকে করেন তো মাঝে মধ্যে করেন কিন্তু নাক ঝাড়াটা করা উচিত যতবার নাক দিয়ে টান দিলেন না এরপরে হালকা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আপনি ওইটাকে প্রেশাদ করবেন কথা বুঝাতে পারছি আবার নাকে বিশালামের নির্দেশ আছে দেখুন বলেন ইজ আস তাই যদি কেউ ঘুম থেকে উঠে যদি কেউ ঘুম থেকে উঠে ফত এরপর সে করতে যায় তাহলে সেই জন্য তিনবার নাক ঝাড়ে নাক পরি করে কেন ফা কারণ নাকের যে বাঁশি উপরের ছিদ্র এই জায়গাটায় শয়তান রাত্রি যাপন করে শয়তানের বেডরুম আপনার নাকের বাঁশি বুঝতে পারছেন শয়তানের বেডরুম হল আমাদের নাকের বাঁশি নবী সাল্লাম বলছেন এই জায়গাটা সে অবস্থান নেয় ब्रेन वाश कर जत बारे डि पालन करे, कर बुद्धि देरकार क्योंकि घाटी हल्के नाक बाशी ओज समय जो सन्या पालन करते गई झाड़ी शयतान दूर हो जाए তাহলে ওলামা একরাম বলেন এ হাদিসে তো ঘুম থেকে উঠে উজু করার ক্ষেত্রে বলা হয়েছে তো এর মানে শুধু ঘুমের জন্যই এটা খাস নয় ঘুম থেকে উঠে আপনি উজু করলে সে এটা বেশি গুরুত্বপূর্ণ কিন্তু অন্য সকল উজুতেই বিষয়টি আমল যোগ্য বা শূন্য অতএব আমরা না পানি দেবো একটা আমল আবার নাকি করব ঝাড়বো আরেকটা আমল ভাই এরপরে আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না বা হলো আঙ্গুল খেলাল না করা উজুতে কি না করা আঙ্গুল খেলাল না করা আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে তাহলে ইনশাআল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে ঠিক না ঠিক তাহলে এই জিনিসটা আমরা করি না অত শোনো বিশালের নির্দেশ আছে আলাদা তিনি বলেছেন আবুদি আসবে পরিপূর্ণ ভাবে করো আর পরিপূর্ণ ভাবে করার একটি অন্যতম কাজ আপনার আঙ্গুলের মাঝে কি করা তোমরা আঙ্গুলের মাঝে অন্য আঙ্গুলের মাঝে প্রবেশ করি পরিষ্কার করবে এটা হলো হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল কিভাবে করবে পায়ের আঙ্গুল তো আর এক আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল ঢুকে দিতে পারবেন না সেটা করবেন হলো অন্য অন্যাদেশে আসে এই যে কোন আঙ্গল আছে না কোন আঙ্গুল কোন আঙ্গুল দিয়া সব চিপাগুলাতে কি করবেন ঘসা দিবেন কোন আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙুল চিপাগুলোতে ঘোষা দিবেন তো আমাদের অহরহ হচ্ছে না ভাই আমরা কি জান্নাতে যেতে চাই না আমাদের সালাতটা সুন্দর হোক আমরা চাই না ভাই আমাদের এই সালাদ খুব পাওয়ারফুল হোক শক্তিশালী সালাদ হোক এই সালাদের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকবো এই মাধ্যমে আমি জান্নাতে যাব এই সালাত আমার আমাকে খাটি মুসলিম বানাবে এ সলাত আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে এ সলাতকে আমাদের নুর হবে আমরা চাই না ভাই এগুলো যদি চাই তাহলে আমাকে অজু সুন্দর করতে হবে আর অজু সুন্দর করতে গিয়ে এই ভুলগুলার ব্যাপারে সাবধান হতে হবে তাহলে আঙ্গুল খেলাল করা হাতের আঙ্গুল আমরা করি না বললেই চলে ভাই তো আজকে থেকে ইনশাআল্লাহ করবো তো নাকি যা শুনছেন এটা এখানে রেখে চলে যাবো ভাই যদি পরিবর্তন না করেন পরিবর্তন যদি আমরা না করি নিজেদেরকে অল্লাহি সারা জীবন ওয়া শুনবো কিলা বলেন সময়টা নষ্ট আপনি যদি এই কথাগুলোর আমলের চেষ্টা না করেন নিজের জীবনে ফিট না করেন এই ভুলগুলাকে উজু করার সময় মাথায় রেখে এই ভুলগুলাকে আপনি দূর না করেন তাহলে সেক্ষেত্রে এই শোনার কোন লাভ হল না করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে সচেতন মোমিন হওয়া তোফিক দান করেন সচেতন মুমিনের পরিচয় হল মোমিন তার প্রত্যেকটা ভুলকে শিখবে সংশোধন করবে শিখবে সংশোধন করবে এভাবে করতে করতে করতে সে মোমি হিসাবে কোয়ালিটি ভুল আফার ক্লাসের মুমিন হতে পারবে আল্লাহর চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন প্রিয় ভাইয়ারা ওজুর ক্ষেত্রে আরেকটি ভুল এই যতগুলো ভুল বললাম এর ভিতরে বড় দুটি ভুল বলে ওজুর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া কোন জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায় কোন অঙ্গ যদি শুকনা থেকে যায় উজু হবে না এক ব্যক্তি উজু করে আসছেন বিশালাম দেখেছেন তার জায়গা আছে তিনি বললেন যাও আবার উজু করো তোমার উজু হয় নাই তিনি তাকে বা পুন পুনরায় উজু করাইছেন কেন তার সঠিক সঠিকভাবে হয় না শুকনা রয়ে গেছে অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাই উজু করেন উজু করলে বেশ কিছু জায়গা বিশেষ করে যে কোন জায়গাটা গোড়ালি গিরা এই জায়গাগুলোতে শুকনা কারণ হলো ও যে অবহেলা করে উজু করছে কোন রকম উজু করছে ওজুটা যেভাবে করা দরকার সেভাবে করে নাই ভাই এই জিনিসটা লক্ষ্য করা দরকার কি দরকার না ওজুই হবে না এই যে বুলগুলো বললাম এগুলা হলে আপনার অজু হয়ে যাবে কাগজে কলমে উজু হয়ে যাবে কিন্তু এখনকার যে ভুলটা বললাম যদি শুকনা না থাকা যে আল্লাহ করেন তাহলে কাগজের কলমেও অজু হবে না কাগজের কলমেও কি হবে না উজু হবে না এত জঘন্য সাবধান থাকার না আল্লাহ তারা আমাদেরকে সাবধান হত্যভিক দান করেন ভাই আরেকটি বড় ভুল এটাও বিশাল বড় ভুল সেটা হলো পানি অপচয় কর পানি অপচয় কর আল্লাহ মাফ করেন এটা থেকে মুক্ত আমরা কেউই নেবো ধরে এ যুগে পানি অপচয় উজুর সময় ভাই আমাদের ওজুতে কত পানি লাগে আপনি যদি আমরা তো বেশিরভাগ টেপে উজু করি না আপনি যে ট্যাপটা ব্যবহার করেন ওই ট্যাপের নিচে যদি একটা কি রাখেন বালতি রেখে দেন আপনি উজু করার শেষে লক্ষ্য করে দেখেন একটা খালি বালতি যদি রাখেন কি পরিমাণ পানি পড়বে আনুমানিক প্রায় এক বালতির মতো হয়ে যাবে না পঞ্চাশ একশো জন লোকের উজুর পানি এটা হাত ধুতে এক গ্লাস হয় কিনা সন্দেহ এক হাতেও হয় কিনা এক্লাজতে গ্লাস সন্দেহ ভাই হাসির বিষয় না এটা খুব জঘন্য অপরাধ জঘন্য অপরাধ আল্লাহ সোহাত কি বলেছেন মরুভূমি এলাকার লোক ছিল তখনকার বোধহয় সমস্যা ভাই এখন তো আমাদের যুগে আলহামদুল্লাহ কি আছে প্রচুর পরিমানে পানি আছে পানির তো অভাব নেই আল্লাহর ফজলে আমরা কেউ হয়তো মনে করি যে অনেক পানি আছে এখন বোধে আর এই এত টানা টানি করে উজু করার প্রয়োজন নাই हाबाचक उत्तर दिए भाई बोझा गल टें लाइन पानी आई पानी अपचय कर যদি সম্ভব হয় বদনা বা কোন যগ ইত্যাদিতে মগ ইত্যাদিতে আপনি উজু করেন সবচাইতে ভালো টেপের মধ্যেই বেসিনে একটা মগ রেখে দিলেন ওইটা দিয়ে ঢেলে ঢেলে আপনি উঁজু করেন তাহলে পানি অপচয় হওয়ার সম্ভাবনা সবচাইতে কম টেপ ছেড়ে দিয়ে আমরা উঁজু করি আমরা যেভাবে উজু করার কথা বলছি এই যে মেসোয়া করতে হবে এরপরে কুলি করতে হবে নাকি পানা নিতে হবে নাক ঝাড়তে হবে এই কাজগুলো করতে একটা গ্যাপ হয় না গ্যাপ এই গ্যাপের সময় যদি আপনি উজু করতেই হয় তাহলে গ্যাপের সময় টেপ বন্ধ করতে হবে আমি কি বুঝতে পারছি গ্যাপের সময় টেপ বন্ধ করে এরপর আপনি মেসোয়া করেন টেপ বন্ধ করে এরপর আপনি নাক ঝাড়েন আপনি টেপের পানি পড়তেছে এদিকে আপনি অন্য কাজ করতেছেন তাহলে এটা অপচয়ের গুণা হয়ে যায় ভাই আমি অর্জু করছি এবাদত করার জন্য অর্জু করছি আল্লাহ সুগের সন্তুষ্ট করার জন্য আবার কাজ যেটা করতেছি অর্জুর মধ্যে পানি অপচয় করে সেটা হলো শয়তানের ভাইয়ের কাজ তার শরীরে ময়লা থাকে না একটা মানুষ দিনে পাঁচবার পাশক্ত সলাতের জন্য উজু করলে ওই লোকের অন্তরে বা ওই লোকের গুনা থাকে না আল্লাহ তাকে গুনা থেকে পরিচ্ছন্ন করে দেন পবিত্র করে পরিষ্কার করে দেন পাঁচবার উজু করার মাধ্যমে ও ভাই জু আমাকে পরিষ্কার করে দিবে আমাকে পবিত্র করে দিবে আমাকে পরিচ্ছন্ন করে দিবে আমাকে সাফ করে দিবে কখন যদি অজুটা আমি সুন্দরভাবে করি আমার অজুতে যদি এত বড় ভুল হয় যে পানি অপচয় করে আমি হারামে লিপ্ত হই গুনে লিপ্ত হই তাহলে আমার সে অজু আমাকে পরিচ্ছন্ন করবে না পবিত্র করবে না সুন্দর করবে না আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না প্রিয় ভাইরা আমি আবারও বলছি এই ভুল থেকে আমরা কেউ মুক্ত নই আল্লাহ মাফ করুক ইল্লাহমি হাতে গেলো দুই একজন ছড়া আমরা কেউ মুক্ত নই ভাই উজু করার সময় পানি হবের আমাদের উজু করা এটা জঘন্য একটি ভুল যদি টেপটা আমি রাখি আপনি উজু করছেন বন্ধ করে নিচ্ছেন আবার এটা হলে ঠিক আছে আপনি যেটা করতে যান পাবলিক উজু অজুখানাতে হয়তো থেকে কেউ আপনাকে তাড়া মারবে আরে ভাই তাড়াতাড়ি করেন দেরি করতেছেন মারুক ভাই তাড়া সে তাড়া মারুক কিন্তু আপনার উজুটা কি করতে হবে আপনাকে কোয়ালিটি ফুল উজু করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সে উজু করার তো একটা মানে ওজু দরকার না হলে উজু করি আমরা ঠিক আছে না বিষ করি মরভূমি এলাকাতে গরমের জায়গাতে কিন্তু শীতের দিন আসলে সুহান আল্লাহ আসরের চেষ্টা করি টেনে টুনে আসা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ঠিক না ঠিক একটা চেষ্টা থাকে ठंडार दिन ठीक ना बेठी अलसता करी करा उचित ना उजुर क्षेत्र बड़ भूल प्रथम कथा हल अपनी पेशाबर बेग थे वायर बेग थे अपनी सालाते दाइले सालाते मनोज से भाव सालते जे रकम मनोजोग दरकार आल्लर संगठन मे बार संगय प्रकाशान बेगे मानस जे भलो क्या मनोज दिए पेशा पायखाना बेग थे सलाात भूसुखुसू की आसें साल सालाद आपके सफलता एने दिवे सालाद आपके जाना मत नहीं जा सलाद खुशी खुशो दरकार अपना मनोज दरकार আপনার আহ স্থিরতা দরকার স্থিরতা তো আসবে না যদি আপনার মন থাকে টয়লেটে আপনি আছেন মসজিদে দেহ আছে মসজিদে মনটা আছে টয়লেটে তাহলে পূর্ণাঙ্গ হবে না এই জন্য ভাই চাপা চাপি করে রাখা এটা ওজুর ক্ষেত্রে আরেকটা বড় ভুল এটা করা যাবে না যারা চাপা চাপি করে অজু ধরে না রেখে উজু ছুটতে ছেড়ে দেয় এরপরে যায় উজু করে আসে এদের জন্য বিশাল বড় পুরস্কার আছে বিশাল বড় পুরস্কার একটি নয় তিন তিনটি পুরস্কার নবী সাদাল্লাম বলছেন মুসলিম হাদিস আল্লাহ আদুল্লাম বলেন আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন আমলটি মানুষকে তার ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দেন এবং আল্লাহর কাছে তার মর্যাদা গ্রেট বাড়তে থাকে इमानदार ग्रेट बाड़े और अल्लाह भूलुटी माफ करीत अथवा पानी अभावुजू करते हे जे कष्ट के उपेक्षा कष्ट के सहयोग उजू कर उजू आटके रखे ना এই ব্যক্তি তাকে আল্লাহ তার যেমন করবেন তার মর্যাদাও আল্লাহ আল্লাতালা বৃদ্ধি করে দিবেন তাহলে বোঝা গেল সাধারণ অজু এটার চাইতে আপনি যদি অজুকে কি করেন আহ আপনি যদি অজুকে কষ্টকে উপেক্ষা করে অজু করেন চাপাচাপি করে অজু ধরে না রাখেন ছেড়ে দেন আবার উজু করে আসেন ফ্রেশ হয়ে আসেন আমাজটা পড়েন তাহলে ইনশাল্লাহ আপনি দুটি পুরস্কার আল্লাহ থেকে পাচ্ছেন মর্যাদা বৃদ্ধি আল্লাহ তারা আমাদের সকলকে ভুলোকে কাভার করে এগুলো থেকে পরিচ্ছন্ন থেকে ভুলগুলা থেকে মুক্ত থেকে আল্লাহ তারা আমাদের সকলকে উজু করার তোফিক দান করেন আহ উজু ভঙ্গের কারণের ব্যাপারে কয়েকটা আমাদের ভুল ধারণা আছে যেমন অনেকে মনে করেন যে সিগারেট খাইলে বিড়ি খেলে উজু যায় অনেকে প্রশ্ন করেন সাথে বিড়ি বা সিগারেটের সম্পর্ক না ধূমপানের সাথে ওজুর যাওয়ার সম্পর্ক না তাহলে আপনারা কেউ বলবেন তাহলে হুজুর তাহলে তো বিষয়টা তাহলে বুঝে গেল ধূমপানটা বড় কিছু না আপনি যে সোজা করে দিলেন যে করলে কি যাবে না অজু যাবে না আমরা তো জানতাম এটা মারাত্মক কোনো অপরাধ না তো আমি না একজনের অজু আছে তার বায়ু আসছে অজু গেল একজনের অজু আছে পেশাব করলে অজু চলে গেছে তার কোনো দোষ করছে সে আপনারা বুঝেন না আমার কথা অজু চলে গেলে সেটা কি দোষের কিছু তাই না এটা তো আমার বড় কিছু না দোষের কিছু না খাইলে সিগারেট খাইলে ওজু যাবে না তো ওজু যাওয়া তো দোষের কিছু না এর বড়টা যাবে তাকুয়া যাবে কি যাবে তাকুয়া ছুটে যাবে মোত্তাগের খাতা থেকে নাম কাটা যাবে বুঝেন না কথা নে কামলদারের খাতা থেকে নাম কেটে যাবে গুণাগার হবে গুনায় লিপ্ত হলো সে ওজু ভাঙলে তো দোষের কিছু হতো না ভুল তেমন কোন ক্ষতির কিছু হতো না তার চাইতে বড় ক্ষতি হবে কিন্তু ওজু ভাঙবে না বলে তার ওই তাহলে কি সিগারেট খাই ডাইরেক্ট মর্জিদি চলে আসবো না সেটা যায় দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে আসবেন কথা বুঝে আসছে যাতে অন্য মানুষ কষ্ট না পায় অনেকে মনে করেন হাঁটুর উপরে কাপড় উঠলে উঁজু ভেঙে যায় ঠিক না বিঠিক আপনারা কি বলেন আপনাদের দেশে উজু ভাঙেনি আপনাদের এখানে ভাঙে আচ্ছা ভাঙতে পারে কোনো এলাকাতে হাঁটুর উপরে কাপড় কাপড়লে কি করে ওজু ভাঙে এটা অনেকে বলেন যে ভাই সতর যদি খুলে যায় হাঁটুর উপরে কথা না সতর খুলে গেল কেউ করার পরে উলঙ্গ হয়ে গেল কাপড় পাল্টা দি গিয়ে বা কোন কারণ এক কথায় ওজুর পরে যদি সতর খুলে যায় ওজু ভাঙবে না কিন্তু আমাদের অনেক দেশে অনেক এলাকাতে উজু ভাঙে না ভাই এই যেখানে ভাঙে সেখানে আসলে ভাঙা উচিত না আমি কি বুঝাতে পারছি এর চেয়ে বড় অপরাধ হবে কবিরা গুণা লিপ্ত হলেন আপনি ফরজতরক হয়ে গেল আপনি বড় গুণা করলেন অজু ভাঙলে তেমন দোষের কিছু হতো না কিন্তু অজু ভাঙবে না আর অনেকে মনে করে টিভি দেখলে সিনেমা দেখলে নাটক দেখলে গান ফান দেখলে ওজু ভাঙে না এটার সাথে নির্দিষ্ট কিছু কাজে পেশাব করলেন পায়খানা করলেন বায়ু ছাড়লেন ঘুমাইলেন ওজু ভাঙের ভাঙে এগুলাতে কিন্তু আপনি সিনেমা দেখলেন খারাপ কিছু দেখলেন এ দেখলেই আপনার কি হবে না ওজু ভাঙবে না হ্যাঁ একটা কথা ঠিক যে আপনি এই যে কাজগুলোর কথা বললাম আপনি সিগারেট খাইলেন আপনি আহ আল্লাহ মাফ করেন কোন হারামে লিপ্ত হলেন আপনি সতর্ক খুললেন মানুষের সামনে আপনি আহ সিনেমা দেখলেন টিভিতে খারাপ হারাম কিছু দেখলেন তাহলে কি করতে হবে উজু করা উত্তম উজু করা এগুলা করার পরে বিনা ওজুদের নামাজ না পড়ে অজু করে নামাজ পড়া উত্তম কেন কারণ উজু করলে আল্লাহ সোহানা কি করেন গুনা খাতা মাফ করে দেন তাহলে আপনি যে অপরাধ করলেন সেটা মাফ করে নামাজে আসলেন ফ্রেশ হইয়া ওটা ভালো কিন্তু ওজু ভেঙে যাবে এরকম না মহিলারা বাচ্চাদেরকে দুধ দিলে অনেকে মনে করেন কি হয় উজু ভাঙে আসলে কিনা বাচ্চাদেরকে দুধ খাওয়ালে কি হবে না ও ভাঙবে না কথা বুঝাতে পারছি এরকম কিছু ধারণা আছে যাই হোক ওজুতে যে ভুলগুলো বা না বলা এটা ভুল আরেকটা হল মেসওয়াক না করা কুলি করার সময় মেসওয়াক না করা এটা কমন ভুল হয়ে গেছে তিন নম্বর হলো কুলিটা সুন্দরভাবে না করা পানিতে মুখে পানি কোষ করে নিয়ে এরপরে কিছু সময় মুখের ভিতরে নাড়াতে হবে নাড়ানো এটা আরেকটা ভুল নিয়ে ফেলে দিলাম নিয়ে ফেলে দিলাম তাড়াহুড়া করি এটা ভুল চার নম্বর হলো আপনার নাকে পানি ছিটাই এটা আরেকটা ভুল ছিটানো যাবে না নাকে পানি টানতে হবে অথবা পানি দিতে হবে কিন্তু পানি কি করা যাবে না ছিটানো যাবে না ছিটানোটা আরেকটা ভুল আহ পাঁচ নম্বর হলো আপনার নাক ঝাড়া নাকে পানি দেওয়ার পরে কি করতে হয় নিজের নিয়ন্ত্রণে রেখে নাক ঝাড়বেন কিন্তু ঝাড়তে হবে ঝাড়টা একটা সুন্না আমল এটি বিলুপ্ত হওয়ার পথে ৬ নম্বর হলো ভাই আঙ্গুল খেলাল করা কি করা আঙ্গুল খেলাল করা এটা উঠে গেছে পায়ের আঙ্গুল খেলাল করতে হবে सलादुर मध्य शुकना वि गीरा नबीमाम তোমরা পায়ের গিরা গোড়াল দিনে তখন এগুলো জায়গা মতো যায় এই জন্য ওইগুলোর গোড়ালির ভরে বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার আর কষ্ট উপেক্ষা করে উজু করার চেষ্টা করা দরকার আর শেষ যেটা সেটা হলো পানি অপচয় কি করা ভাই পানি অপচয় করা প্রচুর পরিমাণ পানি আমরা অপচয় করে উজু করার সময় যেটা আমাদের উজুর সৌন্দর্যকে নষ্ট করে ওজুর গুণগত মানকে নষ্ট করে দেয় আসুন সুন্দরভাবে উজু করার স্বার্থে এই ভুলগুলো থেকে মুক্ত থাকার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে আমল তফিক দান করেন্লাহ আলম ওসসালাম